السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفاء والسلام على عباده الذين استفاء وبعد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويؤتيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وقال تعالى في موضع آخر في كلامه المحكم وإنك لعلا خلق عظيم কালা তালা আয়োজন তহিদ আজকে এই মহতি আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত আলোচকবৃন্দ এবং আমার জীবনের প্রথম অভিজ্ঞতা যে এতগুলি ন মুসলিম সামনে সে দাঁড়ানোর সৌভাগ্য সেই উপস্থিত আমার ইসলামের দীক্ষিত ভাই ও বোনেরা আমরা অতীব আনন্দের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে আমরা হাজির হয়েছে আমি আশা করি আপনারাও এই অনুষ্ঠানে প্রতিব উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে হাজির হয়েছেন ঠিক না। আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ তাকে আল্লাহ রব্বুল্লা আলমিন নিজে সার্টিফিকেট প্রদান করেছে এই চরিত্রের ব্যাপারে যা আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুরাতুল কালামের এস করছেন আলাহুলকে নাজি ওগ আমার হাবিব সর্বশেষ নবী নবী মোহাম্মদ রসুল্লা নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত বলি আমরা আলহামদুলিল্লাহ যে আমরা সে আদম সন্তানের সর্বশ্রেষ্ঠ সন্তান নবী এবং রসুলগণের সর্বশ্রেষ্ঠ নবী এবং মানবতার সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদ রসুল উল্লাহামের উন্মত হতে পেরেছে এইটি আমাদের জন্য আমাদের সকলের জন্য অতীব সৌভাগ্যের বিষয় বলি আমরা আলহামদুলিল্লাহ বন্ধুগান আমার যে বিষয় আদাব আখলাক এটা এত ব্যাপক বিষয় এই বিষয় আমি মানে একটু দেখতে ধরে আমি আশ্চর্য হয়েছি যে কোনোটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই সব পুরো ইসলাম এই বিষয়ের উপর চলে আস আর তার দলি হিসাবে আমরা যদি দেখতে চাই আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ তার প্রিয়তমা স্ত্রী সবচেয়ে প্রিয় স্ত্রী এবং মহিলাদের মধ্যে পৃথিবীর বুকে সবচেয়ে জ্ঞানী মহিলা কে আমরা জানিত হ্যাঁ মা আয়সা আছে দীকার যার বিবাহ হয়েছিল নবীজির সঙ্গে কত বছর বয়সে ছয় বছর বয়স ছয় বছর বয়সে বিবাহ একমাত্র আমাদের নবীজির তেরো জন স্ত্রীর মধ্যে একমাত্র কুমারী স্ত্রী তার সর্বশ্রেষ্ঠ বন্ধু আবু বকর সিদ্দিক আমাদের প্রথম খলিফা আবু বাকুর সিদ্দিক রাজি আল্লাহ তালান মে তাকে জিজ্ঞেস করা হল এই হাদিসটি নবীজির তিরুধানের পর তার দুনিয়া থেকে চলে যাওয়ার পর নবীজিকে সেই মা আয়সাকে জিজ্ঞেস করা হল নবীজির চরিত্র সম্পর্কে খোলক খোলক মানে কি চরিত্র তার যে আখ্লা তার যে আচার আচরণ এই সম্পর্ক কেমন ছিল এই সম্পর্কে জিজ্ঞেস করার মা এসা কি বললেন একবারে তিনি যে জ্ঞানী সেই জ্ঞানের পরিচয় তিনি রাখলেন তিনি বললেন যে আমাদের নবীদের চরিত্র ছিল কি কোরআন তাহলে চরিত্র পুরো কোরআন কোরআনের যত আদেশ যত নিষে সব কিন্তু চরিত্রের মধ্যে আসে কথা কি ঠিক তাহলে এই বিষয় আর কোন শেষ করা কোন সম্ভব তাহলে যত আমরা শুধু এই চরিত্র ইসলাম যে চরিত্রের ধর্ম ইসলাম যে আদবের ধর্ম ইসলাম যে সভ্যতার ধর্ম ইসলাম যে নম্রতার ধর্ম ইসলাম যে কোনো প্রকার কঠিন সেই কাঠিন্য নেই বা কঠোরতা নেই ইসলামে কোনো একবারে সহজ এবং সরল ধর্ম এই বিষয়টা নিয়ে আমরা কিছু ইসলামে আমাদের নবীজি নবী মোহাম্মদ রসুল উল্লাহাম যে কথাগুলি বলেছেন তারই কিছু নমুনা পেশ করার চেষ্টা করব কথাকে আমি বুঝতে পেরেছি তাহলে এই বিষয়ে যত আলোচনা হবে সব এই বিষয়েরই আলোচনা এই একটু আগে আমার সম্মানিত ডক্টর সাহেব ওসমান গনি সাহেব যে আলোচনা করলেন এই পবিত্রতা এটাও কি চরিত্র এটাও চরিত্র অর্থাৎ ইসলামের যত দিক এবং বিভাগ পালনীয় এবং বর্জনীয় সব চরিত্র বিষয়টি আমাদেরকে আগে বুঝতে হবে তো বন্ধুগান আমি এই চরিত্র এটার দুই ভাগে আমরা ভাগ করতে পারি একটা হল কি জন্মগত চরিত্র জন্মগত বৈশিষ্ট্য মানুষ কিন্তু আমাদের মানুষের মধ্যে আছে কেউ কেউ এমনিতে স্বভাবগতভাবেই হাসে আর এক সিডেন্ট মানুষরা আছে সন মানে জন্মগত ভাবে একটু ঘুমট ধরনের থাকে মুখ ভার করে থাকে ইত্যাদি জন্মগতভাবে কেউ বেশি কথা বলে জন্মগতভাবে কেউ কম কথা বলে জন্মগতভাবে কেউ একটু মিথ্যা পালায় না বললে আরাম পায় না এইভাবে আছে আর এটা হল কি জন্মগত আমি এখানে যে বিষয়টি আলোচনা করব হলদ বলতে যা বোঝানো হয়েছে ওলামাই দিন বলেছেন যে চরিত্র আসলে এটা অর্জনের বিষয় কথা কি বোঝাতে পেরেছি খেয়াল করবেন খেয়াল না করলে মানে বোঝা ইয়ে ভালো হবে না বুঝ ভালো হবে না এটা অর্জ অর্জিত তাহলে যে চরিত্র নিয়ে আমরা আলোচনা করছি আমাদের নবীজিকে যে চরিত্রের ভূয়সী প্রশংসা আল্লাহ রবুল্লাহ আলমী করলেন সেই চরিত্রটা কোন চরিত্র যেটা নবীজি অর্জন করেছে সে অর্জন অর্জনের সূত্র কোথায় কথা প্রশ্ন বলছেন অর্জন যে করেছে এই অর্জনের সূত্রটা কোথায় আল্লাহ এই অর্জনের সূত্র আল্লাহ আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন আব্দাবানি রব্বি ফাহসানা তিবি যে আমাকে শিষ্টাচার শিখিয়েছেন আমার প্রতিপালক আল্লাহ আসানাতা দিবি অত তিনি আমাকে অত্যন্ত সুন্দরভাবে আদব শিখিয়েছেন তাহলে এই আদব আমাদের নবীজি পেয়েছেন কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আর আমরা কার কাছে পেয়েছি আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তাহলে একজন মুসলিম যে আদব তার ভেতরে থাকবে তার আচরণে থাকবে তার চলাফেরায় থাকবে তার কথাবার্তায় থাকবে এটা কি কোন অমুসলমানের থাকতে পারে থাকতে পারে কেন অমুসলমানের উচ্ছত পাওয়ার হাউস আল্লাহ নয় নবী নয় আমরা একমাত্র মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে এই দুনিয়াকে আখেরাতের কাজে ব্যয় করছি এই দুনিয়াকে আখেরাত অর্জনের জন্য আমাদের মূল লক্ষ্য আমাদের এই চরিত্র একমাত্র সেই সুশোভিত হবে যা অন্য কোনো মানুষের অন্য কোন এজমের অন্য কোনো ধর্ম অবলম্বিত আদৌ হতে পারে না কথা কি ক্লিয়ার তাহলে বিষয়টি আমাদেরকে বুঝতে হবে যে এই চরিত্র এই চরিত্রটা হল পবিত্র কোরআন এবং সেহী হাদিস যা যত আদেশ এবং নিষেধ এসেছে সব এই চরিত্রে অন্তর্ভুত হতে। আমরা যে যত ভালো মুসলমান হতে পারবো তত আমার চরিত্র ভালো হবে আর উন্মুতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদারকে যদি প্রশ্ন করা যায় যে উন্মুতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম সর্বশ্রেষ্ঠ মুক্তাতি সর্বশ্রেষ্ঠ মানুষ কে যদি কোনো পীটপন্থী হয় তাহলে কি বলবে সাহেব এর থেকে জখন্য আর কিছু হয় না এক কথায় সব কিছু বরবাদ হয়ে যাবে এক কথায় সব শেষ কথা কি বুঝাতে পেরেছি এক কথায় সব শেষ তো বলছিলাম যে আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহাম তার মোয়াল্লেন আল্লাহ রব্বুল্লাহ আলমী তাকে শিষ্টাচার শিখিয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলমী অতে পবিত্র কোরআন এবং সেই হাদিস এটি হল আমাদের চরিত্র এই পবিত্র কোরআন এবং সহি হাদিস আমরা আমাদের জীবনে যত সুন্দরভাবে প্রতিফলন ঘটাতে পারব তত আমরা ভদ্র সভ্য নম্র মানে মোয়াদ্দ সভ্য হিসাবে আমরা পরিচিত হতে পারবো আলহামদুলিল্লাহ তো এজন্য আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহাম যে বিষয়টি আমি বলছি এটা আমাদের ইমানের একটা অংশ श्स करते आल्ला आदम सन्तान मध्य सब चे मुल्लामी संपर्क बसी जाने आल्ला के बसी भय करें प्रिय नबी नबी मोहम्मद रसुल्ला बड़ मुत्ता बड़ परहेदगा चे बड़ मुआवदा पृथिवीते क्यों आसे आसबे ना तो इना कि सौभाग्य विषय ना जे हमारा से नबी के पे আর যে নবীর আগমনের পর অন্য কারো মাধ্যম ধরে জান্নাতে যাওয়ার কোন উপায় আছে কি কোন উপায় নেই তাহলে বর্তমান আমাদের নবীর আগমনের পর জান্নাতে যাওয়ার পথ কয়েটি একমাত্র পথ সেই পথ কি আমাদের নবীজি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর তার সালাতের উপর বিশ্বাস স্থাপন করা এবং তার পথ বয়ে না যে একটি হাদিস বললাম আরেকটি আয়াত বললেন আল্লাহ রবাহামী এই মর্মে অনেক আছে আমার বিষয়ে মানে ওইদিকে আমি যাচ্ছি না আমি চরিত্র নিয়েই আমি কথা বলবো চরিত্রের ফজাইল সম্পর্কে ইসলামে যা বলা হয়েছে সেটি চরিত্র যে একটা ব্যাপক পরিধি সেই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং এই চরিত্রের ব্যাপারে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ নিঃসন্দেহে যে আল্লাহ রবুল আলমে নিজেই তাকে সার্টিফিকেট প্রদান করলেন ওই কথা কি ক্লিয়ার আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহাম এই চরিত্র সম্পর্কে যত কথা বলেছেন সে কথাগুলি আমাদের জানা দরকার এবং এ বিষয়ে আমাদের অন্তরে তৃপ্তি থাকা দরকার যা আমরা পৃথিবীর মুখে সবচেয়ে ভালো মানুষ আমরা ইমাম হিসেবে ইমাম হিসাবে পেয়েছি নবী হিসাবে পেয়েছি যিনি পৃথিবীর মুখে সর্বশ্রেষ্ঠ এটা আমাদের একটা তৃপ্তির বিষয় না তৃপ্তির বিষয় এবং যাকে আল্লাহ রবুল্লাহ আলমী নিজ হাতে যাকে শিক্ষা দিয়েছেন আদব শিখিয়েছেন এবং সব কিছু মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমী দান করেছে এখন আমরা আমাদের জীবনে এটা যত বড় বেশি করে পালন করতে পারব তত আমরা ভালো সেই চরিত্রবান হতে পারবো আর এই বিষয়ে আমাদের আরেকটু জানা দরকার অনেকে আমরা মানে অনেক ইসলামের যারা শত্রু তারা আমাদেরকে ভুল ধারণা দেওয়ার চেষ্টা করে যে ইসলাম এসেছে কৃষির বলে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তলোয়ার দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এই কথার সাথে কি আমরা একমত ইসলাম কি একমত কোন দিনই না ইসলাম যুদ্ধের মাধ্যমে তলোয়ার দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কি দ্বারা উদারতা দ্বারা সভ্যতা দ্বারা ভদ্রতা দ্বারা চরিত্র দ্বারা এই যে আপনারা যে এতগুলি মানুষ এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সাথে যুদ্ধ করে কি আপনারা মুসলমান হয়েছেন তলোয়ার দেখে কি আপনার মুসলমান হয়েছে কিসের কারণে মুসলমান হয়েছেন যে আপনারা যে ধর্মে ছিলেন ওই ধর্মের চেয়ে ইসলাম অনেক ভালো অনেক যার কোন তুলনা হয় কোন তুলনা নেই এই ইসলাম পালন ছাড়া জানাতে যাওয়ার কোনো পথ নেই নবী মোহাম্মদ রসুল্লাহামকে বাদ দিয়ে সে জান্নাতের কল্পনা করা কল্পনা ছাড়া আর কিছু না কথা ক্লিয়ার না হতে আমাদের মাথা একবার ক্লিয়ার থাকতে হবে ইসলাম যুদ্ধে অশান্তির ধর্ম নয় ইসলাম হবে যে শান্তির ধর্ম কেমন এই আল্লাহ দেবন বিধান ভদ্রতার ধর্ম সভ্যতার ধর্ম ইসলাম এতে যুদ্ধ করে কাউকে মুসলমান বানানোর কোন নিয়ম নেই জবরদস্তি করেছে বলা হয় না আমাদের নেতারা সাধারণত এই কথাটা বলেন ইদানিং বেশি লা লাফিদ্দিন লাফিদ্দিন দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই তার মানে কি এটা যদি আমরা বুঝি যে আমাদের মুসলমানদের মধ্যে এটা ভুল হবে এটা হল আন্ত ধর্মে আন্তধর্মে অর্থাৎ কোনো বিধর্মীকে জোর করে তলোয়ার দেখে হুমকি দিয়ে ধুমকি দিয়ে সেই মুসলমান বানানোর কোনো বিধান ইসলামী নেই কিন্তু একজন যখন মুসলমান হয়েছে তখন কি ইসলাম পালনে সে স্বাধীন বলেন স্বাধীন না এই বিষয় কিন্তু আমাদের ভুল বুঝ মুসলমান হওয়ার পরে আপনি ইসলাম পালন করতে বাধ্য যদি ইসলাম পালন না করেন তাহলে ইসলামের বিধান কেমন ইসলাম হল চূড়ান্ত ধর্ম ইসলামের চেয়ে ভালো আর কিছু নেই অতএ ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার আর শুধু সুযোগ নেই অতএ আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহাম ঘোষণা প্রদান করেছেন মাম বাদু সব তুলুক যে তার দিনকে অর্থাৎ ইসলাম গ্রহণ করার পর ইসলাম বাদ দেবে তার বরদান কেটে দাও এই কথাটা কিন্তু তুরন্তভাবে আমাদেরকে বুঝতে হবে ওটা ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার গ্রহণ করার পরে বেরিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই এটা আলহামদুলিল্লাহ বলবো না ইন্নালিল্লাহ বলবো আর ভাবতে এর চেয়ে তো ভালো আর কোন জায়গা নেই তাহলে এই ভালো জায়গা থেকে আর কোথায় ছাড়া তো যাতে চাচ্ছ সে সুযোগ আল্লাহ ইসলামে রাখেননি অন্য যত ধর্ম আছে সব ধর্ম থেকে বেরিয়ে আসা সুযোগ আছে সেই ধর্মে আপনি খুঁজে পাবেন না যে এই ধরনের শক্ত বিধান দিস তাহলে একদিক থেকে জোর করে মুসলমান বানানোর কোনো নিয়ম নেই খেয়াল করে জোর করে মুসলমান বানানোর কোনো নিয়ম নেই ইসলামে দিক থেকে মুসলমান হওয়ার পরে আপনাকে জেনে বুঝে মুসলমান হওয়া লাগবে ফা আলম এই জন্য আল্লাহ রবুল্লা আলম কোরআনে বলেছেন তুমি জানো যে আল্লাহ ছাড়া অন্য কোন উপাস মুসলমান হও না জানিয়ে এমনি হয়ে পরে মুসলমান হয়ে তারপরে তোমার গোয়ার চলে যাবে ইসলাম বাদ দেমাম ইমাম রাহমা উল্লাহ তিনি অধ্যায় রচনা করেছেন এই এককে কেন্দ্র করে বা বলে এল কারুল কৌলে বলে কথা বলা আমল করার পূর্বে জানতে হবে কথাটা বুঝছেন কি অতএব আমরা সভা এমএলএ যে ইসলাম সুন্দরতম ধর্ম যাচ্ছে আর সুন্দর কোন বিধান পৃথিবীতে নেই সেই বিধান গ্রহণ করেছে এটা আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখান থেকে বেরিয়েও যাওয়ার আর কোনো কল্পনা করার কোন সুযোগ নেই অতএব আমাকে সেই খুশি মনে অনিচ্ছায় নয় অনিচ্ছাই করলে তো যে কারহান যদি হয় আপনি ঘৃণা ভরে যদি মানেন নমাজও যদি পড়েন কপালে চাকু ফেলেন যতই আপনার কবুল হবে না কবুল হবে অতএব আপনাকে খুশি মনে আল্লাহর প্রতি সন্তুষ্ট চিত্তে একেবারে আনন্দ চিত্তে ইসলামের বিধি আপনাকে পালন করাবে আমরা সবাই রাজি আছি না আলহামদুলিল্লাহ রাজি হয়েছি আমরা মুসলমান আলহামদুলিল্লাহ তাই না রাজি হয়েই মুসলমান আলহামদুলিল্লাহ তো বন্ধুট আমার যে বিষয় সেই বিষয়টি আপনারা মোটামুটি একটা ভূমিকা আমি দিলাম বুঝাতে চেষ্টা করলাম যে পুরো ইসলামটাই চরিত্র ভদ্রতা নম্রতা সভ্যতা শিষ্টাচার সেই আদব এবং যে ভরপুর আমাদের নবীজি নবী মোহাম্মদ রসুল্লাহ এই ভদ্রতা সম্পর্কে এই ভদ্রতার যে ওজন এ সম্পর্কেই তিনি অনেক হাদিস যেগুলি হাদিস খালি অনুবাদ করি আমার সমাধান যতটুকু সম্ভব আমি অনুবাদ করার চেষ্টা করি রাজি আল্লাহানোখারি এবং মুসলিম শৈল্প সি হাদিস যে হাদিসের মধ্যে আমরা তথ্য পাচ্ছি আনাস রাজি আল্লাহ আনাস এরিকে একজন সাহাবি আমাদের নবিজি যারা সঙ্গী ছিলেন যেমন আমাদের ওস্তাদ আজকের সভাপতি ওনার কিছু সঙ্গী এখানে মাসা দেখা যাওয়া মাসা আল্লাহ আমাদেরও কিছু মার্শাল বড় মানুষ এই যে তাকে বলা হবে কি সাহাবি কিন্তু ইসলামের পরিভাষায় নয় ইসলামের পরিভাষায় সাহাবি আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহামকে যারা ইমানের হালতে তার জীবিত থাকা অবস্থায় তার সাহচর্য লাভ করতে করে সৌভাগ্যবান হয়েছেন তাদের কি আমরা সাহাবি চাইতে তাদের কথা সাহাবি শব্দটা হচ্ছে সঙ্গী কিন্তু সঙ্গীত বেশের সঙ্গী শর্ত আছে ইমানের হালতে ভালো এক অবস্থায় আমাদের নবীজির সাহচার্য অর্জনে যারা সৌভাগ্যবান হয়েছে তারাই সাহাবি তাই আনাস রাজি আল্লাহ তিনি নবীজির একজন শ্রেষ্ঠ এবং বিশেষ সঙ্গী ছেলে কি জন্য এই কথাগুলি আমি বলতেছি আপনারা হয়তো বলবেন যে আবু বকর হলো এক নাম্বার উন্মতের উন্মতের মধ্যে সেরা মানুষকে আবুবাকর সিদ্ধিগ এলাকাত তার ইমান এক পাল্লায় আর গোটা উন্মতের নবী ছাড়া গোটা উন্মতের ইমান আর এক পাল্লায় লার রাজাহা ইমানও অবির্ভাত আবু ইমানের পাল্লা কি বিশাল ব্যাপার কিন্তু আমি এখানে বলতে তার কথা না বলে আমি আনাস রাজি আল্লাহকে বিশেষ বলতেছি কারণ এই আনাস রাজি আল্লাহালামার যে বিষয় সেই বিষয়ের চরম সাক্ষী প্রদান করেছেন হজরত আনাস রাজি আল্লাহাল তিনি এই হাদিসটিতে বলেন যে আমাদের নবীজি নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম তার চরিত্র ছিল সর্বশ্রেষ্ঠ চরিত্র তারছে চেয়ে ভালো মানুষ আমি আমার জীবনে দেখিনি কে বলতেছে এটা আনাছে তার কারণ পরের হাজিসটি একটু খেয়াল করে শুনে আমি আল্লাহ কল মা হারির আলিয়ানা মিন কফে রসুল ইহাল্লা ওলা সমেত রায় হাতান কত আতি মিন রায় হাতে রসুলিল্লা সাল্লাম ওলাকাদ খাদাম তো رسول الله صلى الله عليه وسلم عشر سنين فما قال لي قط اوفن ولا قال لشيء فعلته لما فعلته ولا لشيء لما فعله الا فعلت كذا متفقنا عليه بخاری و مسلم شریفে একটি গুরুত্বপূর্ণ হাদিস খেয়াল করবেন হযরত Anas বলেন بخاری بخاری شریف بخاری এবং মুসলিম شریفে সেই হাদিস হযরত যে এই হাদিস দুটা দিক আছে একটা হল কি যে অর্জিত যে চরিত্র তার একটা সার্টিফিকেট আছে আর হলো হল আমাদের নবীজি পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে তার মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ ছিল বলি আমরা আহামদুলি তাহলে এটা কি সৃষ্টিগত সৃষ্টিগতভাবে ভাবে করেন আপনি আমার চেয়ে সুন্দর আমি হয়তো কুচ্ছি এটা কি আমার ভালো করার কোন উপায় আছে কিন্তু আল্লাহ নবী আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহাম তিনি এতই সৌভাগ্যবান ছিলেন যেমন আদর্শিকভাবে তিনি সুন্দর সৃষ্টিগত ভাবেও আল্লাহর আলম তাকে সুন্দর করে বলি আমরা আহামদুলিল্লাহ যে বিষয়ে মা আয়সা বলেন একদা সে পূর্ণিমার রাতে আমি বাইরে বসে আছি নবীজির সঙ্গে একবার নবীজির চেহারার দিকে থাকে আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে থাকে কন্ডা কত বেশি সুন্দর তিনি বলছেন যে ওই পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নবী আমার স্বামী বিশ্বের সর্বশেষ নবী নবী মোহাম্মদ রসুল উল্লাহামের চেহারা মোহর বেশি সুন্দর তাহলে দেখুন সুন্দর চেহারার কিন্তু একটা মূল্য আছে তাই না আগে দর্শনধারী তারপরে গুণ বিচেন গুণের বিচার পরে হয় দর্শনের বিচার আগে হয় তাহলে আমাদের নবীজি কি আল্লাহ রব্বুল্লা আলমী নিজ হাতে তাকে দৈহিকভাবে তিনি সুন্দর করেছেন তারপরে চারিত্রিক ভাবে তিনি একবারে অতীব সুন্দর যে কথা আল্লাহ রাবুল্লাহ আলম বলেছে তারি সাক্ষী এখানে দিচ্ছেন উনি বলছে যে আমি মানে কাপড় নরম হয় তো বলছে যে আমি রেশমের পাতলা পুরু কাপড় স্পর্শ করেছি কি নবীজের হাত যে যত নরম ওই রেশমি কাপড়ের চেয়ে আমাদের নবীজের হাত নরম তারপরে আমি দেখেছি যত সুগন্ধি আমি দেখেছি আমার নবীজির যে দেহের সুগন্ধ সবচেয়ে বেশি ছিল কথা কি বুঝাতে পারি তাহলে নবীজির আমরা কিন্তু অনেকেই যে যারা একটু আঁকি একটু মানে পোক্তের দাবিদার আর কি তারা কিন্তু এই দেশের আমরা খুব একটা গুরুত্ব দিইনি আমাদের নবীজি যখন থু ফেলতেন থুটা মাটিতে করত না তার থু ওই সাহাবাহিকেরাম তারা হাতে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যেত তার মানে সব কিছুর মধ্যে সুগন্ধি ছিল তার এই বুখারি মুসলিম শেরভে এই হাদিস কি দলিল রসুল সাল্লাহ সাল্লাম দেহের সুগন্ধি সবচেয়ে ভালো ছিল তার দেহ মোহারক অতীব কমল এবং নরম ছিল আলহামদুলিল্লাহ তো এই একটা পর্যায়ে গেল দ্বিতীয় পর্যায়ে আনা তারা জেলা বলেন আমি নবীজির সেবা করেছি পরিপূর্ণ দশটি বছর কত বছর দশ বছর এই দশ বছরে আল্লাহ রসুলের খাদেন তিনি ছিলেন পারিবারিক খাদেন এই দশ বছরের জীবনে কোন দিন আমাকে নবীজি কোন কটুকথা বলেনি ওফ শব্দ একে ন্যূনতম কোনো ব্যথাদায়ক শব্দ আমার সানের ব্যবহার করেননি বলি আমরা আলহামদুলিল্লাহ আমাদের নবীজির চরিত্র কত সুন্দর তাহলে এটা কি আমাদের চরিত্র হওয়া উচিত না তাহলে নবীজির চরিত্র লাখাট কেন লাখুক ফি রসুল ইহি উসমতুল হাসানা আমাদের নবীজি আমাদের জন্য কি মডেল উত্তম মডেল তাহলে তিনি তার খাদেনকে কোনদিন শব্দ একটু ন্যূনতম আঘাত দিয়ে কথা বলেননি তিনি আরো এই কথাটা ব্যাখ্যা দিয়ে বলছেন যে আমি কোন কাজ করেছি হয়তো নবীজির উল্টো নবীজির মনের উল্টো তিনি কোনদিন বলেননি যে কেন এই কাজটি করলে। এই কেন শব্দ উচ্চারণ করেননি হয়তো কোনো কাজটি করা আমার জন্য প্রয়োজন ছিল আমি করি নেই করতে পারিনি নবীজি বলেন নাই কেন তুমি করলে না আমরা কিন্তু আমাদের কর্মচারীর সঙ্গে আমাদের অধীনস্থদের সঙ্গে আমরা এগুলি অহরহ বলে কিন্তু আমাদের নবীজির আদর্শ এত অনুপম আদর্শ ছিল এত ভালো আদর্শ ছিল ডাক কল্পনা করা যায় না এই হাদিসটিকে বোখারি এবং শরীরের এই হাদিসটিকে আমরা বুঝতে পারি এই যে চরিত্র তাহলে নবীজি এই যে মানে এই ভালো এই আদর্শিক একটা চরিত্র তার ছিল কারণ কি তিনি কি নিজের আমি আগে বলেছি এটা এই চরিত্রটা কি অর্জিত অর্জন করে স্বভাবগত নয় অর্জন করতে হবে এটা মুসলমান হতে গেলে এই ধরনের চরিত্র আপনাকে অর্জন করতে হবে তাছাড়া আপনার মুসলমান নন পরিপূর্ণ মুসলমান নন যতই নমাজ পড়েন যতই আপনি তাহার হন আপনার ব্যবহার যদি ভালো না হয় আপনি পূর্ণ মুসলমান নন কথা কি বুঝাতে পেরেছি اي مرمي عرب في حديث هم رأي شوني عن النواث بن سمعان رضي الله دل قال سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والاسم فقال البر حسن الخلق والاسم ما حاك في صدرك وكرهتا يتلع عليه الناس رواه مسلم مسلم شرح في صحيح حديث صحابي والل نبي سمائي قرم سمائي قرم, سمائي قرم. এত মানে ললনীয় বিষয় যেটা মানে পুরো দিন আলোচনা করতে পারলে তৃপ্তি পাওয়া যাচ্ছে এতই সুন্দর মানে ইসলাম যে এত উদার ধর্ম এত সুন্দর ধর্ম প্রত্যেক পরতে পরতে আপনার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বৃহৎ থেকে বৃহৎ যত আদে পালনীয় এবং বর্জনীয় সবগুলো আপনি যদি এই ভদ্রতা সভ্যতা নম্রতা উদারতা এর নিরিখে যদি বিচার করেন দেখবেন যে একবার একবার উন্নত আদর্শ এর ধারের কাছে আর কিছু হতে পারে না সর্বলিটেস্ট সবচেয়ে আধুনিক ইসলাম এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না যদি খালি এটি আমরা তুলে ধরতে পারতাম তাহলে গোটা দুনিয়ার মানুষ আল্লাহ যার তবদিরে লেখেছে ইসলাম সে মুসলমান হয়ে যেত কিন্তু আমরা হতভাগ্য মুসলমান এটা আমরা তুলে ধরতে পারছি না কদাকের বুঝিস কি তুলে ধরতে পারছি এই হল আমাদের জন্য দুর্ভাগ্য আমরা যে একটু আকিদা মার্শাল্লাহ ভালো সে ওর উল্টো একটু দেখলি তাকে কিভাবে ধিক্ষার দেবে অহংকার অহংিকা এগুলো ইসলাম আদৌ সমর্থন করে না এই যে এগুলো আমরা বয়ান দিই আমরা বুঝতে পারবো যে নবীজি দেখেন এখানে জিজ্ঞেস করা হল যে এই নবওয়াজ রদি আল্লাহ তিনি বলেন সাল তো রসুল্লাহ্লাম আনিল বের আমি কল্যাণ সম্পর্কে নবীকে জিজ্ঞেস করলাম পাপ সম্পর্কে নে কি সম্পর্কে জিজ্ঞেস করলেন নে এবং পাপ কি দেখেন ব্যাপক কথা কেন পুরো ইসলামের মধ্যে চলে আসছে তাহলে নবীজিকে আমি জিজ্ঞেস করলাম নেকির কাম কি আর পাপের কাম পাপ কি আর নেি কি নবীজি অ্যান্সার দিচ্ছে উত্তর দিচ্ছেন ভালো মা বোনেরা খেয়াল করেন নবীজি বললেন ফাফাল হোসনল হলোকে নেকির নেই হল কি উত্তম চরিত্র ভালো ব্যবহার ভালো আচরণ এটাই হলো নেকি এটাই শট কাজ চিন্তা করছেন আপনার ভালো ব্যবহার তালে একজন বে নামাজিকে আপনার নামাজি বানাবেন কি দিয়ে তাকে আকৃষ্ট করবেন কি দিয়ে ভালো ব্যবহার দিয়ে ভালো কথা বলবেন একজন অ যে সেরেক করতেছে সবচেয়ে বড় পাপি দুনিয়ার মধ্যে সবচেয়ে হতভাগ্য পাপিকে যে সেরেক যে মূর্তি পূজা করে যেখান থেকে আপনারা আলহামদুলিল্লাহ নাজাত পেয়েছেন মুক্তি পেয়েছেন এটা হল সবচেয়ে গর্হিত কাজ আল্লাহ রপুল্লা আলম সব অপরাধ ক্ষমা করতে পারে কিন্তু এই সেরে ক্ষমা করবেন না সেরেকের স্থান কোথায় ফেরস্তায়ী মিশে নামিশে জাহান সেখান থেকে আপনাকে আমাকে আল্লাহ রপুল্লাহ আলম মুক্ত করেছেন এজন্য আল্লাহর দরবারে আমরা জানাই লক্ষ কোটি সুপ্রিয়া আলহামদুলিল্লাহ তাহলে নবীজি এখানে বললে উত্তর দিলেন যে ভালো আচরণ ভালো চরিত্র এনেই হলেনি কি আর পাপ কি মা হা কাপি নপসিকা একটা ঘুটমুট করে মনের মধ্যে একটা খটকা লেগে যায় তাহলে পাপের সংজ্ঞা এভাবে দিলেন তাহলে কি পূর্ণ কি পূর্ণ আপনি করবেন আন্তরিকভাবে আপনার বিশ্বাস সহকারে আপনার মধ্যে একটা রিটার থাকবে আপনার মধ্যে একটা স্মেন থাকবে আপনার মধ্যে একটা স্বাভাবিক অবস্থা থাকবে ভালো কাজ যত করবে আর যত অন্যায় আছে আপনার জেনা করেন চুরি করেন ডাকাতি করেন অন্যের অর্থ আত্মসাত করেন অন্যের সঙ্গে দুর্ব্যবহার করেন এগুলি কি অন্তর থেকে আপনার অন্তরের মধ্যে একটা ঘুটবে না এটা খটকা লাগে না আমি এই চুরি করলাম অন্যের আমি ডাকাতি করলে অন্যের সোলকে মেরে ফেলে দিলেন হ্যাঁ এই যত প্রকারের পাপের ফিরিস্তি আছে আমি একটা খায়সার কথা বললাম আপনার অন্তরের মধ্যে কিন্তু একটা খটকা লাগে আর নবীজি বলেন আরো সংজ্ঞা দিচ্ছেন ওয়া হেতা তোমার মনের মধ্যে মানে জাগবে এটা আর কেউ না জানুক এই বিষয়টা ওই কাজটা অন্য কেউ না জানুক গোপন রাখার জন্য তাহলে চোর চুরি করে কেউ নাকি বলে বেড়ায় নাকি যে আমি অমুকের বাড়ি চুরি করছি ডাকাত ডাকাতি করে মানে হত্যাকারী হত্যা করে এগুলো সব রকম একটা চায় তাহলে এই পাপের সংজ্ঞা হল এই আর পুণ্যের সংজ্ঞা ভালো ব্যবহার তো দেখুন এই মর্মে আরো অনেক হাদিস আছে আমি সব হাদিস বলতে পারবো না আর একটা হাদিস আমি বলি আনাবি দারদাই আন্না নবী সালাম কল ما من شيء اثقل في الميزان من ميزان العبد المؤمن يوم القيامه من حسن الخلق وان الله يبغض يبغض الفاحش البذيء رواه الترمذي حديث صحيح ترمذي শরীয়ে একটা ছাইয়া দিছে এই যে হাদিসা আমার কাছে মানে যখন আমি এটা নোট করি তখন আমার কাছে একটু বান্দার মানে আমল খুঁজে পাবে না আমল কি পাহা পা পাপ এর মধ্যে থেকে মানে আল্লাহ রাবুল্লাহ তালাস করছে ভাই দেখো কিছু আছে না দেখা যায় খালি পাহা পা পাপ এর ইলে অস শুনছেন আমরা বক্তারা অস করে এগুলি এরপরে দেখা যায় ছোট্ট একটি চিরকুট চিরকুট চেন না ছোট্ট একটি চিরকুট পাওয়া গেল আমল নামায় তো সেটা মানে পাপ সব এক পাল্লা আর ওই চিরকুটুকু আর এক পাল্লায় তো দেখা গেল চিরকুটের ওজন কি হয়ে গেল বেশি হয়। গেল জাননাতে যাওয়ার হকদার হয়ে গেল চিরকুটটা কিসের ছিল সে ওই বান্ধবনে পাপ করেছে কিন্তু শেষ করেনি কথাটা বলছেন কি তো এই হাদিসটা যখন আমি লিখি তখন আমার ওই হাদিসটা তো আমাদের জানা আছে ওটা আমার মধ্যে একটু খটকা লেগে গেল এই হাদিসটা কি তো আবু দাদা বিশিষ্ট সাহাবি তিনি বলেন যে নবীজি বলেছেন মা মিন সাইন আসকালফি মিজানেল আব্দাল কেয়ামাত মিন হোসনিল হল কেয়ামতের দিনে বান্দার আমল নামায় উত্তম চরিত্রের মতো ভারী আর কোনো আমল নেই তাহলে ভালো চরিত্রের চেয়ে ভারী আমল আমল নামায় আর নেই তাহলে এখানে কি কালে মাকে চিন্তা করে দেখুন তাহলে এখানে আমরা আর সমন্বয় কিভাবে সমন্বয় তো করা লাগবে আমার বিবেচনা আমি অবশ্য খুব মানে বেশি এক ঘাটাচ্ছে মানে সময় পাইনি আমার এই তাৎক্ষণিক যেটা বুঝ কি তাতে হচ্ছে কি যত আপনার ভদ্রতা সভ্যতা থাক কেন আপনার যদি হয় আপনি সবচেয়ে বড় বেঁধ কথা ঠিক কি বেটি আপনি যদি আল্লাহকে না চিনতে পারে যিনি আপনার সর্বময় কর্তা যিনি আপনাকে সৃষ্টি করেছেন রেজেক্ট দিচ্ছেন আপনাকে সুস্থ রেখেছেন আপনার সব কিছু দান করেছেন তাকে বাদ দিয়ে তার পাশে অন্যকে যদি দাঁড় করান তা আপনার চেয়ে বড় বেয়াদবার কিছু আছে কেউ আছে এজন্য আল্লাহ রাবুল্লা আলমিন কোরআন কারিমি বলেছেন ইন্না শের জুল যে সেরেক করা হলে সবচেয়ে বড় জুলুম জুলম কাকে বলে অজর সাইয়েফি গাইনে বাহাল্লি আপনার যে জিনিসকে যেখানে রাখা লাগবে টুপিটাকে যদি মাথায় না দিয়ে পায়বেন সেটা কি জুলুম হবে এটা জুলুম তার মানে যে জায়গার যে জিনিস শোভা পায় সেখানে দেখতে হবে তাহলে এবাদত একমাত্র শোভনীয় কার জন্য আল্লাহর জন্য এবাদত যত প্রকার এবাদতের যত দিক এবং বিভাগ এবাদত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বৃহৎ থেকে বৃহত্তর সব কার জন্য এক খালি আল্লাহর জন্য বললে ভুল হবে একমাত্র আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য এদের অন্যের জন্য যদি কেউ দেয় কোন পীর হোক মাসাহেক হোক নবী হোক অনেকে অনেকে বলে কি হ্যাঁ রসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ বললে কি সেরে হয়ে যাব তা আল্লাহ হে আল্লাহ তার কাছে কি চাচ্ছেন কিছু আবেদন আহ্বান তার উত্তরে কিছু আপনি বলবেন না দাবি করবেন না আপনি ইয়া আল্লাহ বলতে পারে ইয়া আল্লাহ আমাকে রেজেক দাও ইয়া আল্লাহ আমাকে সুস্থ রাখো আপনি যদি নবীর কাছে আবেদনটা পেশ করেন ইয়া নবী রসুল আল্লাহ আমাকে সুস্থ রাখো তাহলে একবার চূড়ান্ত কথাটা বলছে এর চেয়ে বড় বেয়া দু আর কিছু হয় আর কিছু এই জন্য আমি এই হাদিসের সমন্বয় আমার মাথার মধ্যে এই তাৎক্ষণিক আসলো যে ওই কালেমা কে আমি সে মিজানে সবচেয়ে ভারী হবে কিন্তু এখানে এই হাদিসে বলা হচ্ছে কি হোস্পল হল সব মিজানে কেয়ামতের দিনে মিজানে সবচেয়ে ভাই তার মানে হোসনুল হোলকের উত্তম চরিত্রের শিরোনাম হল ক্যালেমা তাহি ওখান যে শুরু হবে ক্যালেমা যান নাই ইমান যান নাই ওর দান কয়রাত ভালো ব্যবহার জন্য মূল্য আছে কোনো মূল্য নেই পাঁচ পয়সা মূল্য তাহলে আপনার ভালো ব্যবহার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম আপনার যেটা ভালো কাজ করবেন সেটা মান পাবে কখন যখন ক্যালেমা আপনার আছে ইমান যখন আছে কথা কি বুঝাতে পেরেছি তো বন্ধুগণ এই মর্মে আরো অনেক হাদিস আছে আমরা আবু একটি হাদিস আমরা শুনি আন আবি হরে আল্লাহলা কল তাকুওয়াল্লাহ ওয়া হুসনুল আচ্ছারে মা ইউ খেলুন না আসা নার ফল ফল ফারিজি হাদিস আর একটি সই হাদিস এই উন্নত চরিত্র ভালো ব্যবহার এই সম্পর্কে এই হাদিসটি এই হাদিসটিও তো নবীজিকে আবু হুরার তালান থেকে বর্ণিত নবীজি জিজ্ঞাসিত হলেন আন আকসারে মা ইউথ খেল না সাল জাননা কি কাজ কি কাজের বিনিময় অধিক মানুষ জান্নি হোক কথা কি ক্লিয়ার কোন কাজের বিনিময় অধিকাংশ মানুষ জাননাতে যাবে আর কোন কাজের বিনিময়ে অধিকাংশ মানুষ জাননাতে যাবে এই দুটো প্রশ্ন নবীজি উত্তর দিচ্ছেন বললেন তাকুয়াল্লাহনুল হল যে জান্নাতি হওয়ার যে দুটি মৌলিক দুটি দিক একটি হল কি আল্লাহ আল্লাহর ভয় আর একটা ভালো ব্যবহার কথা কি বুঝাতে তাকুয়া যদি আপনার অন্তরে না থাকে যেমন তাকুয়া তাকুয়া মানে কি আল্লাহ আল্লাহর ভয়ে আল্লাহর সেই নেকির আশায় জান্নাত পাওয়ার আশায় আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনার জীবন মরণ হতে হবে যেমন আমরা মুসলমান হয়েছি এই মুসলমান হওয়ার পেছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে না পারে কি না যদি অন্য কোন উদ্দেশ্য থাকে তাহলে কি ইসলাম কবুল হবে তাহলে ইসলাম কবুল হবে এমন কি নবীজির সঙ্গ সে হাজিজগুলি আমার ছিল আমার মানে ননগুলো নোট আমার একটা বন্দভ্যস আছে আর কি এখন নিয়ত সম্পর্কে আলোচনা করার একটা সহযোগ সব এই হসনুল খলকের মধ্যে পড়ে কি সময় হবে না ছোট্ট করে বলি আর কি নবীদের সঙ্গে নবীদের সাহাবিদের মধ্য থেকে যুদ্ধের ময়দানে সেই যুদ্ধ করে শাহাবাত বরণ করেছে এখন সাহাবি অন্য অন্য সাহাবিরা বলে বলতিছেন উসফুর রমেনা সাফিরের যান না বা এই ধরনের আওকাম আকাল রসুল্লাহ যে জান্নাতের পাখি এভাবে মানে মন্তব্য করা হচ্ছে নবীজি বলছেন যে ওই যে তোমরা না জানে আল্লাহর হুকুম লাগাই না ওই ব্যক্তি যে খেয়ানত করেছিল ওই যে গণিমতের মাল খেয়ানত করে যে কম্বল নিয়েছিল সেই কম্বল এখন আগুনে রূপান্তরিত করে আগুনের মধ্যে সে আছে না তার মানে কি এখানে তার নিয়। এরকমভাবে আর একজন সাহাবি সম্পর্কে বলা হচ্ছে এরকম প্রশংসা করা হচ্ছে যে সে জাননাটি সাদাবৎ বরণ করেছে নবীজি বলছে না এভাবে আল্লাহর উপর হুকুম লাগানো যাবে না তোমরা যদি জানতে বলতে না ওই ব্যক্তি যখন আহত হয়ে যুদ্ধের ময়দানে পড়েছিল সে তার বেদনা সহ্য করতে না পেরে সে নিজের খঞ্জর দিয়ে নিজে আত্মহত্যা করেছে অতএব সেই জানেন দেখুন তাহলে দেখুন এই যে নিয়ত বা ইসলামের উপর অবিচল থাকা মুসলমান হওয়ার পরে আপনি যদি মুসলমান কালেমা পড়ছি বস হয়ে গেছে নয় মুসলমান হওয়ার পরে ইমানের উপর অবিচল থাকা এবং আল্লাহর ওপর আস্থা রাখা তাকুয়া ভেতরে রাখা এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি আমরা রাখতে না পারি তাহলে কিন্তু আমরা অনেকে ভুল বুঝি যে একবার কালেমা পড়েছি তার দেখা দিয়েছেন যে বলো যে এটা সম্ভবত বদরের যুদ্ধে ঘটনা কি বদরের যুদ্ধে বদসা একটা না ওই যে বৃষ্টি হল আর নবীজি দিলেন যে আজকে যারা মনে করলো যে অমুক তারকা অমুক থাক অমুক খানে ওঠার কারণে এই বৃষ্টি হল তারা কাফে আর যারা বিশ্বাস করল যে আল্লাহ রবুল আলমিন রহমত করে তিনি বৃষ্টি বর্ষণ করেছেন তারা মৌমিন কথাটা বুঝেছেন কি তাহলে বন্ধু বিষয়গুলি বলছেন আর দ্বিতীয় সবচেয়ে বেশি যে কারণে যাহান নামে পরিবেশ করবে নবীজি বললেন আল ফামো আল ফারজু জাহান নামে যাওয়ার যতগুলি কারণ আছে যতগুলি উপকরণ আছে তার শ্রেষ্ঠতম উপকরণ হল কি মুখ আর কি লজ্জাস্থান তাহলে মুখের কারণে এবং লজ্জাস্থানের কারণে অধিকাংশ মানুষ জাহান নামে তো মুখের কারণে মানে কি এই মুখ দেখি আমরা পাপের পাপের কথা উচ্চারণ করি মিথ্যে কথা বলি বাজে আচরণ করি তাই না এবং লজ্জাস্থানের হেফাজত করে না সেই লজ্জাস্থানে হেফাজত না করার কারণে অর্থাৎ জেনা ব্যবিচার এগুলি ইসলামে হারাম না চরম হারাম জেনা ব্যবিচার যদি বিবাহিত বিবাহিতা হয় তার সাথে কি পাথর নিক্ষেপ করে তাকে খতম করতে হবে ইসলামের বিধান তাহলে কত বড় অপরাধের জন্য সময় আমার শেষ তো বিষয়টি আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি যে আমাদের সেই উন্নত চরিত্র ইসলাম সেই চরিত্রের ধর্ম ভদ্রতার ধর্ম নম্রতার ধর্ম এই বিষয়ে আমাদের বুঝ থাকতে হবে এবং এই আমরা যদি নিজেরা ভদ্র হতে পারি ভালো আচরণ করতে পারি সভ্য যদি হতে পারি ইসলাম যে সহজ এবং মানব মানব ফলক মাটি এবং মানুষের ধর্ম ইসলাম এই জিনিসটা যদি নিজে উপলব্ধি করতে পারি এবং অন্যের মাঝে এটা যদি প্রতিফলন ঘটাতে পারি তাহলে কিন্তু মানুষ দলে দলে মুসলমান আমাদের এই কাজটি করা দরকার ঝগড়া ফাসাদ কলহ এগিয়ে চলা দরকার ইসলাম কিন্তু এগুলি পছন্দ করে না এই যে আমাদের মধ্যে এখানে অনেক ভাই যে আগে প্রশ্ন করলেন যে এই যে মানে খেরকাবন্দির মধ্যে আলুল হাজিজ এসে এইগুলো অনেক প্রশ্ন আল্লাহ রপুল্লা আলম কোরআন কারিম কি বলেছেন মিল্লাবি কুমিবরহিম হুয়াসমুল মুসলিমিন ইব্রাহিমের মিল্লাত হল কি মিল্লাত তোমাদের বাপ ইব্রাহিমের মিল্লাত আর তিনি আল্লাহ আমাদের নাম দিয়েছেন কি মুসলমান মুসলিম আমরা আমাদের কেবলা এক আমাদের সেই আল্লাহ এক রসুল এক সব কিছু আমাদের এক আমরা বিভাজ্য হব কেন আমাদের এত দলাতলি কেন আমরা উদার নীতি অবলম্বন করে সবাই ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের আদর্শ বুকে ধারণ করে ইসলামের আদর্শ উদারতা প্রচার করে আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দায়িত্ব রসুল সালুসলামের দায়িত্ব আমরা পালন করব। আল্লাহ রব্বুল্লাহ আলামিন আমাদেরকে সেই তভি প্রদান করুন এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত